আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাক আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা শুরুতে জানাচ্ছি আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম আবার আমরা ফিরে এসেছি আপনাদের সামনে আমাদের এই মনমুগ্ধকর অনুষ্ঠান বিজ্ঞ আলিম সমাজের সাক্ষাৎকার পর্বনিয়ে। আজকে আমাদের আমন্ত্রণে যিনি তসিফ এনেছেন বিশিষ্ট আলিমি দিন ইসলামী চিন্তাবিদ মহতারাম শেখ মুফতি কাদি মোহাম্মদ ইব্রাহিম আসসালাম মহতারাম আজকে আপনার কাছে আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানতে চাইব षयटी आल्ला सुबहना हुआ तला गोटा विश्व परिचालक परिवेशन परुंदर भाव परिचालित सबकिछुहान्वआला आलोके आल्ला सुबहानला नियम नीति दिए एक एक्टि समाज के एक परिवेश के सुंदर रखते हम से पुरुषरा चलते तरह गतिते नारी चलो तर गति তাহলেই এ সমাজ এ পরিবেশ সুন্দর হতে পারে কিন্তু একে অপরের গতি যখন ক্রস করবে তখনই এ সমাজ দর্শনে বলেন আর যে দিক থেকেই বলেন এটি অবক্ষয়ের দিকে চলে যাবে কোনো সন্দেহ নেই এমন একটি নীতি আল্লাহ সুহানাহ তারা দিয়েছেন যেটি কেউ ইসলামে শরীয়তের পরিভাষায় বলা হয় হেজাব আমাদের ভাষায় আমরা বলি পর্দা ইসলামে এই পর্দার গুরুত্ব আমরা জানি এবং যথেষ্ট এসেছে কিন্তু মানুষের ইমানই দুর্বলতার কারণে যেন আমরা মনে করছি এটি করলে সবের বিষয় না করলে তেমন বিষয় নয় বরং মুসলিম হওয়া সত্ত্বেও অনেকে পর্দাকে বাঁকা দেখার চেষ্টা করি আপনি একটু কোরআন সোনাহ আলোকে এর গুরুত্ব তাৎপর্য সম্পর্কে বলবেন আলহামদুলিল্লাহ পর্দা বা হিজাব আমরা হিজাবে বলবো আরবি শব্দ হিজাব নারী জাতি এটা তাদের একটা মর্যাদা শালীনতা তারা যে সম্ভ্রান্ত তারা যে মার্জিত পরিশীলিত এইটার একটা বিরাট আলামত প্রতীক হলো তার জন্য তার হিজাব তার স্কার তার যে জিলবা বা বোরকা এই ড্রেসগুলি তার জন্য তার মর্যাদার জন্য অপরিহার্য একটা পোশাক এবং এটা সবচেয়ে বড় কথা হলো এটা কোনো মানুষ তার উপরে ফরজ করেনি নারী জাতির উপরে এই হিজাবের বিধানটি কোনো মানুষের পক্ষ থেকে আসেনি কোনষাট নম্বর আয়াত তারা যখন বাইরে যাবে তারা তাদের জিলমাপ দিয়ে অর্থাৎ যেটা আচ্ছাদন বাবুর বোরকা দিয়ে সরাসরি তারা ঢেকে নেবে মাথার তার থেকে পায়তালো পর্যন্ত কি হবে চেনা যাবে যে এরা সম্ভ্রান্ত এরা শালিনা এরা মেয়ে এদের হিজাব থেকে এটা জানা যাবে এজন্য তাদেরকে আর নির্যাতন করা হবে না এই একটা আয়াতের এই অর্ধেক যদি বিশ্বব্যাপী আমল করা হয় সারা পৃথিবী থেকে নারী নির্যাতন উদাহ হয়ে যাবে ইনশাআল্লাহ নারী নির্যাতনের বৃহত্তর অংশ এই একটা আয়তের অর্ধেক দিয়েই নির্মূল করা যাবে ইনশাল্লাহ আর বাকিটা যে বিধানগুলো আছে কৌরাণিক সেগুলো করলে পুরোটাই নিরাপত্তার বলয়ে চলে আসবে কারণ এখানে আল্লাহ বলে দিয়েছেন কোন আসলে কোনো কোনো চরিত্রহীন পুরুষ যখন একটা নারীকে শালীন পোশাকে দেখে হিজাব আবৃতা দেখে তখন ওর অন্তরে আল্লাহর পক্ষ থেকে একটা ভয় ঢুকে সে সাহস করবে না এই নারীকে উত্তক্ত করা সাহসে হারিয়ে ফেলবে কিন্তু নারীরাই যখন নিজেহীনা হয়ে বের হয় একটা লোভ ঢুকাই দেয় এবং সে ব্যবচারের বা ধর্ষণের বা নির্যাতনের লোভে এসে আক্রান্ত হয় তো এটা বড় মারাত্মক জিনিস তো হিজাব এটা যেহেতু আল্লাহ ফরজ করেছেন এবং নারীরা তাদের রূপ দেখালে কাকে দেখাতে পারে এটা কিন্তু আল্লাহ দেখাতে পারবে বারো জন পুরুষ এক নম্বর হলো তাদের স্বামী লেবু দুই নম্বর হলো আবা ইহিনা তাদের নিজের পিতা পিতার সামনে এই একবারে ফুল বোরকা হিজাব ইত্যাদি কোনো দরকার নর্মাল ড্রেস তারা ব্যবহার করবে পাঁচ নম্বর তাদের ভাই যারা আছে ছয় নম্বর বাণী নিহনা ভাতিজা ভাতিজাদের সামনে পর্দা লাগবে না হিজাব লাগবে ভাই আপন ভাই যারা ভাতিজা তারপরে আও বাণী আখাওয়াতিহিনা যারা বনের ঘরের ছেলেরা আছে আপন বনের ঘরের ছেলে এদের সামনেও তাদের হিজাব লাগবে না তারপরে আও নিসা তাদের যেই মুসলিমা নারী যারা আছে নারীদের সামনেও মুসলিমা নারীদের হিজাব লাগবে না কিন্তু অমুসলিমা নারী যদি হয় তাহলে হিজাব ব্যবহার হয়ে যাবে কারণ ওরা আবার এদেরকে যা দেখবে তাদের পুরুষদের সামনে গিয়ে না হলে অপপ্রচার অপপ্রচার করবে তারপরে আবি তাবনা গাই উলিল ইরবাতে মিনার রেজাল এমন কিছু পুরুষ আছে যারা নপুংসক যাদের নারী বিষয়ক কোনো যারা শিশুদের সামনেও হিজাব লাগবে না এই চোদ্দ শ্রেণীর জি মোটামুটি এই শ্রেণীগুলির সামনে হিজাব লাগবে না আর দুনিয়ার সবার সামনে একজন মহিলা যেতে তার হিজাব লাগবে আর এবাপড়ে কি আনন্দ যে লাভ করে তারা তারা কি জীবনে ছিল আর তারা এখন কি জীবন পেল তারা আনন্দে আত্মহারা সুতরাং যারা বলতে চায় যে আসলে নাম দিয়ে নারীদেরকে ঘরে আবদ্ধ করে রাখা এ ধরনের একটি সুযোগ নিতে চায় আমরা এই সমস্ত যাদের আপনি কিছু দৃষ্টান্ত তুলে ধরলেন এদের কথা থেকে আমরা বলতে পারি যে আসলেই নিশ্চয়ই তাদের এটি একটি অবুজ ব্যক্তির কথা ছাড়া আর কিছু হতে পারে না এটা কিছু আছে অবুজ আর কিছু আছে এরা ইসলাম বিদ্যাসী এবং চরিত্রহীন সবসময় এই যৌন বোগের পিছনে যারা ছুটে এরাই চায় যে তোমরা মুসলিমরাও কমপ্লিটলি তোমরা যৌনতার দিকে ঝুঁকে পড়ো একেবারে হিজাব শালীনতা লাজুকতা ধ্বংস করে তোমরা ওদের মত হয়ে যাও এটা তাদের পরিকল্পনা যারা ভুগি যারা যৌনাচারের পিছনে যারা ছুটে এই সমস্ত চরিত্রহীন মানুষদের এটা হলো দাবি তো এটা আমরা দেখি বিশ্বব্যাপী এদেরই কারণে এগুলো হয় তো হিজাব যেটা এটা কতটা জরুরি আধুনিক বিজ্ঞানও বলছে যে একজন নারী পুরুষ যখন তারা বেহিজাব হয় অশালীনভাবে একজন আরেকজনকে দেখে তখন পুরুষের লালের মধ্যে একটা হরমোন নিঃসরণ হয় এই হরমোন তার ব্রেইনে গিয়ে কাজ করে এবং তাকে উত্তেজিত করে তোলে এখান থেকে কিন্তু শুরু হয় ধর্ষণ এবং নারী নির্যাতন নারী খুন অপহরণ তো মূল উৎপত্তিও কিন্তু ওখান থেকে হয় আল্লাহ তো এটা সৃষ্টি করেছেন মানব বংশ রক্ষার জন্য প্রচন্ড আকর্ষণ দিয়েছেন নারী পুরুষের মধ্যে যাতে করে তারা পরস্পরকে গ্রহণ করে তারা মানববংশের ধারাটা গয়ামত পর্যন্ত নিয়ে যেতে পারে তো এই জন্যই প্রচন্ড আকর্ষণ তো সেই আকর্ষণটাকে তো নিয়ন্ত্রণ যদি করা না যায় তাহলে আমরা দেখি আগুন লাগবে। যদি রাবারের যে আবরণটা ওইটা খুলে লাগিয়ে দেওয়া হয় সাথে সাথে অগ্নিকাণ্ড করবে। তো ঠিক মানব আর মানবই কিন্তু ওরকমই ইসলাম কঠিন এটা নিষেধ করেছে যেম কোনো দিনও কোনো পুরুষ কোনো নারীর সাথে নির্জন হবে না মহারাম কোনো ব্যক্তি সেখানে না থাকলে তো ইসলামী যে হেজাবের কথা বলেছে এই হেজাব এটা আবহমান কাল থেকে সব ধর্মে ইহুদি ধর্মে খ্রিস্টান ধর্মে হিন্দু ধর্মে ইসলাম ধর্মে সব ধর্মে কিন্তু নারীদের হিজাবটাই তাদের জন্য স্বীকৃত যে নবী স্ত্রীদের কাছে কোন সামগ্রী চাও সেটা তোমরা হিজাবল থেকে চাও এটা তোমাদের অন্তর তাদের অন্তরের জন্য পরে আবার ফিরে আসব আপনাদের মাঝে এই মনোমুগ্ধ করি আপনারা ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করবেন আসসালাম আলাইকুম আহমতুল থেকে মাধ্যমে যা তাকে বলতে বলা হয় তিনি তাই বলে থাকেন ছিল কাজের নির্দেশ মাদানী। যেভাবে মূলনীতি হচ্ছে মাত্র দুটি সর্বদায় অটল থাকবে এই সবকিছুর ভিতরে রয়েছে আমাদের জন্য পরীক্ষা যারা অনুপস্থিত তাদের কাছে তাদের কাছে পৌঁছিয়ে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 छोट ब আমরা মহাতারামের সেই সাক্ষাৎকারে ফিরে আসি যে মহাতারাম তাহলে আগে আমাদেরকে তাৎপর্য সম্পর্কে আলোচনা করেছেন বর্তমান বিশ্বে আসলে মুসলিম পরিবারে মুসলিম সমাজেও নারীরা সেই পাশ্চাত্যের ছোঁয়া পেয়ে যে একটা বহিরা দিকে অগ্রসর হতে চায় এ বিষয়ে আপনার একটা পরামর্শ বা উপদেশ দেখুন আমরা ইসলামকে ফলো করি সোহান দেখুন আমরা যে সভ্যতা নির্মাণ করেছি আমাদের সভ্যতা হলো সুরানুর আল্লাহ বলেছেন কি সভ্যতা দেখেন তুমি একজনের ঘরে যাচ্ছ তুমি ছট করে ঢুকে যেতে পারব না আমি কি ঢুকতে পারি আমার কি অনুমতি আছে ঘর হলো মানুষের সবচেয়ে দুর্বৃদ্ধ দুর্গ সুরক্ষিত দুর্গ এখানে কারো অনুমতি ছাড়া কারোই এখানে প্রবেশাধিকার নেই এটা আমাদের এখানে যদি একবার সালাম দিলে উত্তর আসলো না দুবার সালাম দিলে উত্তর আসল না তিনবার সালাম দিলে উত্তর আসলো না অনুমোদন নাই নবীজি একদিন তিনি ঘরের ভিতরে কাজ করছিলেন চিরা মাথা তিনি আশ্রা ছিলেন এক বেদুইন এসে আর গ্রামীণ ব্যক্তি এসে ঘরের ফাঁক দিয়ে ঘরের ভিতরে তাকালো নবীজি তার দিকে তাক করলেন তোমার যদি এখন চোখ আমি ছিদ্র করে দিই তাহলে কোনো বিচার হবে না কারণ আল্লাহ অত্যন্ত পাপ ঘৃণাকারী মহান পবিত্র সত্তা তিনি পাপ বিশেষ করে নারী পুরুষের যে পাপ হয় প্রচন্ড ঘৃণা করেন যে মা আহাদুন আগিয়ে রমিনাল্লাহে যত আয়োজন আছে সব টোটাল হারাম করে দিয়েছে এটা সাংঘাতিক ঘৃণীত আজকে দেখুন এই হিজাব নষ্ট করার পথ আজকে সারা বিশ্বে ব্যবিচার ধর্ষণ নারী অপহরণ সেই ফলিতে কি হয়ে যাবে ধন্যবাদ আসলে তাহলে আমরা স্পষ্ট বলতে পারি যে হেজাবই হলো এমন একটা মাধ্যম বা এমন একটা পন্থা যেটার মাধ্যমে আমরা বা দ্বারা আমরা এই সমস্ত মর্যাদা কিন্তু পাশ্চাত্য বা ইসলাম বিদ্বেষী যারা তারা উল্টা দাবি করতে চায় যে এর মাধ্যমে নারীদেরকে জানি তাদের অধিকারকে ক্ষুণ্ণ করা হয়েছে এই বিষয়ে আপনি কি বলবেন হ্যাঁ নারীদেরকে ওনারা যেটা বলতে যে পর্দা হিজাব এবং ঘরোয়া জিন্দিকে দিয়ে নারীদেরকে অধিকার হারা করা হয়েছে আমরা বলবো ওনারা বরং পর্দা থেকে বের করে নিয়ে ঘর থেকে বের করে নিয়ে নারীদেরকে রাস্তাঘাটে নিয়ে গিয়ে সর্বহারা এবং যৌন দাসী বানিয়ে দিয়েছেন পৃথিবীর শত শত কোটি নারীকে যৌন দাসী কীটদাসীর মতো নিকৃষ্ট জীবনে ঠেলে দিয়েছেন নারীদেরকে তাদের এই সাম্রাজ্য থেকে তাদের যে ঘর পৃথিবীর অর্ধেক হল ঘর জীবন অর্ধেক এটা নেতৃত্ব দেয় নারীরা সেই নেতৃত্বের আসন থেকে তাদেরকে বের করে দিয়ে তাদেরকে আজকে যৌনদাসী কীদাসী হিসেবে তারা ব্যবহার করছে যত তত তাদের মান সম্মান ইজ্জত সব তারা বরবাদ করে দিয়েছে এই জন্যই আমরা এটা স্পষ্ট হলো আজকে ইউরোপের মেয়েরা সমানে ইসলাম কবুল করছে আমেরিকার মেয়েরা সমানে মুসলমান হচ্ছে মুসলমান হয়েই তারা বলতেছে যে বাঁচলাম বেঁচে গেলাম আমি আজকে আপনি ইউরোপের যেই উস গুলো যে বৃদ্ধাশ্রম আছে সেখানে যখন আপনি দেখবেন আশি নব্বই বছরের একজন নারী কেউ নাই তার একটা মেয়ে নেই এক ক্লাসে ওখানে পড়ে আছে একটা কুকুরের বাচ্চা একটা বিয়েলের বাচ্চা নিয়ে চোখের পানি ফেলছে কাঁদছে কি অশান্তি সাম্প্রতিক যেটা জার্মানিতে ঘটেছে যে এমনই একজন মহিলা তিনি মরে গেলেন ছয় মাস হয়ে গেল তার লাশটা সৎকার করার একটা লোক নাই ছয় মাস পরে তার যে ছিটির বক্স বক্সটা ফুলফিল হয়ে গেছে। তখন একজনের হলো হলো যে এখানে কেন না। দরজা খুলে দেখে দেখেছে অবস্থা সেই মধ্যে ওই মহিলা মরে মমি হয়ে গেছে আহা মমি হয়ে গেছে তারপরে পুলিশ এটা উদ্ধারগুলো সারা পৃথিবীর মানুষ জানলো এর নাম বুঝি নারী অধিকার আপনি বলুন এর নাম নারী ক্ষমতায়ন নারী অধিকার আসলে মুখরচক ধোকা প্রতারণার কতগুলো শব্দ দিয়ে দিয়ে নারী জাতিকে সর্বনাশ করে ফেলেছে তো আমরা বলবো আমাদের নারী সমাজকে যারা মুমিন যারা জান্নাত চান আমাদের একটা ফ্যাশন আছে আমাদের ফ্যাশন আমাদের নারীরা হেজাব করবে এটা আমাদের জান্নাতি ফ্যাশন এটা স্টাইল এটা একটা জীবন বোধ এটা একটা সভ্যতা এটা একটা উন্নত রুচিশীল একটা নারীদের আচরণ যে সে হিজাব সে মতো তার গৌরবের বিষয় আছে ভিতর থেকে দো আসে যে আল্লাহ তোমার জান্নাত দান করুন যখন এই মতো হাজেমা নারীরা রাস্তা বের হয় তাদের শালীনতা সেই সম্রান্ত আচরণ থেকে পৃথিবীর মানুষেরা কত উপকৃত হয় এটা ভালো জিনিস মানুষেরা অনুভব করে যে আমাদের এই নারীরা তারা ভালো আপনি দেখবেন মহিলা মানুষগুলিতে দাখিল পরীক্ষা দিয়ে কুলে নেয়ের আগে আলহামদুলিল্লাহ মেয়েরা মানুষ নিয়ে যায় তাদেরকে পুত্র ভূত্রবধূ বানিয়ে বানিয়ে নিয়ে যায় কেন তারা বুঝে যে এরা যে অবস্থা হয়েছে সেদিন বেশি দূরে নয় যে নারীরা কোটি কোটি সংখ্যা ইসলাম কবুল করবে ইনশাল যা অবস্থা আমরা এখন দেখতে পাচ্ছি তো আলহামদুলিল্লাহ আমরা বলবো আমাদের হিজাব আমার তো জান্নাত চাই আমি জান্নাতের জন্য বেঁচে আছি পৃথিবীতে সুতরাং আর একটি প্রশ্ন এসে যায় আসলে যে নারী ক্ষমতায়ন বলতে একটা কথা বা একটা ডাক এসেছে আসলে এটাও কি নারীর অধিকার এটা আমি বলবো নারীর সে প্রেম দিয়ে বিশ্ব জয় করেছে সেই দুনিয়ার শুরু থেকে হোক নারী প্রেমের কাছে গিয়ে সে পরাস্ত মোহাম্মদ রসুল্লাহ পর্যন্ত তার স্ত্রীদের ভালোবাসায় তিনি বলতেন মা রায় তুমি না কেসাতে হাজিম। মিনেহেদা ও নারীরা তোমাদের আকলও কম তোমাদের ধার্মিকতা কম কিন্তু সে বিশ্ববিজয়ী নারী তার ভালোবাসা দিয়ে তার ঘরে মহাবীর পুরুষেরা সেই বিশ্বকে সাজিয়েছে যেই মহান শিক্ষকেরা যে যোদ্ধারা যেই পৃথিবীর বড় বড়। সম্রাটেরা এরা কিন্তু সবাই তাদের স্ত্রীদের কাছে গিয়া তাদের কিন্তু দেখুন বাচ্চা শাহজাহান তার যে স্ত্রী সে শাহজাহানকে কি দিয়ে পরাস্ত করেছে কি দিয়ে করেছে যে শাহজাহান তার মৃত্যুর পরে একটা তাজমহল নির্মাণ করে গেছে যদিও তাজমহল নির্মাণ করা সে ভুল করেছে আমি দেখাতে চাচ্ছি যে এই গুণটা রয়েছে সে মানুষকে মোহিত করে আকৃষ্ট করে জয়লাভ করতে পারে তাই নারীকে যদি ক্ষমতায় রাখা হয় তাহলে তো আরো বেশি জয়লাভের একটা সুযোগ রয়েছে না তখন নারী তার সে আকর্ষণ হারিয়ে ফেলবে যখন ফুল যখন কেউ ছেড়ে নিয়ে কানের মধ্যে সাথে হয় সম্পর্ক নেই তাহলে যদি এতই নারীর অধিকার দোক কোথায় অধিকার নারী তো তার পাশে যাওয়ার ক্ষমতা নাই নারী ক্ষমতায়ন তোমরা বলছো এখন পুরুষ পুরুষ থাকতে শুরু করেছে নারী পুরুষ দুশ্মন নারীরা নারীরা আলাদা থাকছে পুরুষ পুরুষ আলাদা থাকছে এই যে একটা বিকৃতি মনুষ্যত্বের অপমান এটা কিন্তু এই নারীদেরকে গচ্ছা করে এই অবস্থা হয়েছে হেজাবের বাইরে নিয়ে গিয়ে নারীদেরকে আল্লাহ যেখানে রেখেছেন সেখান থেকে সরিয়ে নেয়ার ফলে এই অবস্থা হয়েছে এজন্য জন্য দেখুন অকর্ণাপি ভূয়িক না আল্লাহ বলেছেন তোমার হলো ঘর তোমার হলো ঘর নারীদের জন্য পৃথিবীতে ঘর আল্লাহ তালা সুরা আলকাবুত এই যে মাকসার একটা সুরা আছে কোরআনে মাকসার মতো যে নারী মাকসা কিন্তু নারীর শব্দ পুরুষ মাকসায় গড় বানায় না গর নারীর জন্য দরকার কোরআনে হাকিমে অধিকাংশ জায়গায় ঘর যেখানে এসছে সেখানে বইয়ী হিন্যা বইউতি ও নারীরা তোমাদের ঘর ও নারীরা তাদের ঘর তারপরে যেমন অকর্ণি বইয়ুতি কন্যা মানে গড় পুরুষেরও লাগে কিন্তু যদি দশ জায়গা যদি বইয়ুত কথাটা ঘর কথাটা এসে থাকে এক জায়গায় পুরুষের নাম আর সব জায়গায় দেখবেন নারীর নাম তার মানে ঘরটা হলো নারীর ক্ষমতার মূল কেন্দ্র এবং এটাই বাস্তব এটাই ইনশাল্লাহ হতে চলেছে সারা বিশ্বব্যাপী আমরা শেষ পর্যায়ে এসে গেছি আপনার কাছে অত্যন্ত মূল্যবান তথ্যবহুল আমরা সাথে কথাগুলি শুনছিলাম আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে ধন্যবাদ অনুরোধ ভাবে জানাচ্ছি আমাদের দর্শক শ্রোতাকে আপনারাও অত্যন্ত এই মুগ্ধকর অনুষ্ঠান উপভোগ করছিলেন সত্যি শান্তি হচ্ছে ইসলামের দিকে ইসলামেই শান্তি আমরা যেন ইসলামী জীবন যাপনের মাধ্যমে সেই শান্তি দুনিয়া ও আখেরাতে গ্রহণ করতে পারি আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন আজকে আমরা এখানে শেষ করছি ও আখির দাউন আলহামদুলিল্লাহ আলমিন ও সালিন পত্রিকায় একটি জরিপ প্রকাশিত হয়েছিল সময়টা ছিল উনিশশো ম্যাগাজিনে সাল প্রকাশ করা হয়েছিল फेब्रुआर उन्नीसश चुरानबे ये जरिप पृथ्वी प्रधान प्रधान धर्मगुलर बृद्धि हिसाब पुखानुपुख रूपे प्रकाश कर पंचाश बचर व्यवधान चौतर चुराशी पर्त जे धर्म सब चे वृद्धि पे नम्बर अवस्थान आलमाम इसलम धर्म बृद्धि पेशो पैंत पार्सेंट खटान धर्म केवल सत्चल्लिस पार्सेंट কোন যুদ্ধ সংগঠিত হয়েছিল বৃদ্ধি পাওয়া ধর্ম হচ্ছে ইসলাম ইউরোপের সবচেয়ে বেশি বৃদ্ধি ধর্ম হচ্ছে ইসলাম পৃথিবীতে সবচেয়ে বেশি বৃদ্ধি ধর্ম হচ্ছে ইসলাম কোন তরবারি